আলহামদুলিল্লাহ রসুলিল্লাবাদহমান রহিমি হবাহর রহলি সদরীহানি আমার শুদ্ধ গুরু জনের এবং প্রিয়ার ভাই বোনেরা अपन सबा के स्वागत जिसलामिक संभाषणे असलम आलकुमर आल्लाहमत अपन सवार बर्षित हो आज के संदर आलोचना टपिक हम मुसलिम उम्मर मध्य एकता टपिक हल मुस्लिम उम्म मध्य एकता टपिका খুবই গুরুত্বপূর্ণ একেবারে আলাদা আর খুবই স্পর্শকাতর ইস্যু গুরুত্বপূর্ণ কারণ মুসলিমদেরকে ওই মত পোষণ করবে না যে মুসলিম মুসলিমের মধ্যে কোনো একতা নেই সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আর টপিকটা একেবারে আলাদা কারণ আপনারা সবাই হয়তো এটা জানেন যে আমার বেশিরভাগ লেকচারের উদ্দেশ্য থাকে দেওয়া দেওয়া প্রধান লক্ষ্য থাকে অমুসলিমরা আর সেই সাথে মুসলিম ভাই বোনেরা আমি সাধারণত দুই ধরনের লেকচার দিয়ে থাকি একটা টাইপ সেটা হলো কম্পারিটিভ রিলিজিয়ান যেমন ধরেন হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য हिंदू धर्मग्रंथे मोहम्मद सल्ला सल्लम पृथ्वी विभिन्न धर्मग्रंथे सल्लम जीशु की ईश्वर जीशु ख्रीट की लक्ष्य हमुसलिम भाई बन तमाम धर्म सम्पर्क तमें उपकार मुस्लिम भाई बोर তারা তাদের অমুসলিম বন্ধুদের দেওয়া দিতে পারে তাহলে দুজনের জন্য এই কম্পারেটিভ রিলিজিয়ানের ব্যাপারটা দুজনের জন্যই অমুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারছে আর মুসলিমরা শিখতে পারছে কিভাবে অমুসলিমদের দেওয়া দিতে হবে আমি অন্য যে টাইপের লেকচার দেই। সেগুলো এমন কিছু ইস্যুর উপর যেগুলো দিয়ে মিডিয়া ইসলামের উপর আক্রমণ করে যেমন ধরেন ইসলামী নারীর অধিকার অথবা মানুষ ভাবে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম সেকেলে হয়ে গেছে তাই পুরানো আধুনিক বিজ্ঞান এই দ্বিতীয় টাইপের লেকচারগুলো এগুলো দুজনের জন্য মুসলিমরা জানতে পারে ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে তারপর ইসলাম কতখানি বিজ্ঞানসম্মত পাশাপাশি অমুসলিমরাও জানতে পারছে এই সত্যের ধর্ম এই দিনুল হক কি বলছে তবে এরকম লেকচার এ পর্যন্ত খুব কমই দিয়েছি যে লেকচারটা শুধুমাত্র মুসলিমদের জন্য যেমন ধরেন আল কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত কারণ কিছু মুসলিম বলে কোরআন না বুঝে পড়লেও চলবে সেজন্য লেকচারটা দিয়েছি অথবা দাওয়া ও রেস্ট্রাকশন এই লেকচারগুলো শুধুমাত্র মুসলিমদের জন্য যদিও অমুসলিমদের উপকার হবে তবে এগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে মুসলিমরা সেজন্য আজকে টপিকটা একেবারে আলাদা কারণ আজকে লেকচারটা মূলত মুসলিম জন্য ভাই বোনদের হবে তবে এর প্রধান লক্ষ্য মুসলিমরা মুসলিম উম্মার মধ্যে একতা আর আজকে ইস্যুটা বেশ স্পর্শ মুসলিমদের উদ্দেশ্যে অন্য লেকচার এত স্পর্শকাতর না সামান্য কয়েকজন মুসলিম विश्वास करो कोरोबुझे नो चलें बने अर्थ बुझे पढ़ते सामान्य कि मुस्लिम नहीं बेहतर उचित तबिक मुसलिम एकता स्पर्शक सब मुस्लिम ही जड़ित आरोप सब मुस्लिम जड़ित सेजे स्पर्शक तब के अनुरोध करब दयानारा लेकिन मन दिए सुनबं ইনশল্লাহ আপনাদের উপকার হবে আর পাশাপাশি ধর্মেরও সত্যিকার চিত্রটা তুলে ধরা হবে ইনশাআল্লাহ সেজন্য দয়া করে আমার এই লেকচারটা মন দিয়ে শুনবেন আমার আজকের এই লেকচার মুসলিম উম্মার একতা আমি হয়তো সবগুলোর দিক দিয়ে আলোচনা করতে পারবো না সবগুলো সমাধান নিয়ে আমি প্রধান প্রধান বিষয়গুলো নিয়েই বলবো এক নম্বর কারণটা মুসলিম উম্মার মধ্যে একটা না থাকার সেটা হচ্ছে আমাদের মধ্যে এখন অনেক সম্প্রদায় আর এছাড়াও এখনকার মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো মতবাদ প্রচলিত আছে এটাকে বলতে পারেন মাজার অথবা বলতে পারেন মসলাক অথবা বলতে পারেন মুসাল্লা তাহলে প্রধান কারণ এক নম্বর সবচেয়ে প্রধান কারণটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে এখন অনেকগুলো সম্প্রদায় এবং অনেকগুলো মতবাদ প্রচলিত আছে সেটাকে মাঝার অথবা মাসলার অথবা মুসল্লা বলা হয় ইনশাআল্লাহ আমি অন্তত পক্ষে এই প্রধান পয়েন্টটা নিয়ে আলোচনা করব অন্যান্য পয়েন্টের চেষ্টা করব আর আমার এই লেকচারে একটা বড় অংশ সেটা থেকে প্রশ্নোত্তরের ফরম্যাটে আমরা দৈনন্দিন জীবনে প্রায় এই প্রশ্নগুলোর মুখোমুখি হই जाते को जो से प्रश्न प्रत्येक मुसलिम भाई बन निजेक तक से प्रश्न कर उत्तर देवें ये आपनारा जानते पर आपदा अवस्थाना आस का जो दावा देर मास्टर की अथवा इशला देर क्षेत्र पवित्र ग्रहण बोलते করোনার আয়াত বলছে সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আমরা আল্লাহ ছাড়া কারো আমরা অন্য কাউকে তার শরীর করি না আল্লাহ ব্যতীত আমাদের নিজেদের ভেতর থেকেও रब ग्रहण करण जी से कथा जाओ कथा बलादी और ख्रीस्टान मते मुसलिम दे क्यों के बोझाते হতে সেই হিন্দু অথবা বৌদ্ধ অথবা জৈন সেই কথা আরেক ধাপ আমার মত অনুযায়ী এটা মুসলিম ব্যবহার করা যায় যখন মুসলিম থাকে সবচেয়ে এসে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআনের এই আমার মত অনুযায়ী মুসলিম ক্ষেত্রে ব্যবহার করা যায় এটাই ইসলাদেয়ার সবচেয়ে সেরা উপায় যাতে করে মুসলিমরা সবাই সরল পথে আসতে পারে সাধারণত আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র আর খাটি ধর্মগ্রন্থ কোনটা ইসলাম ধর্মের সবচেয়ে সেরা জ্ঞানের উৎসটা কি কেউ কি বলতে পারেন কোরাম মাসাল্লাহ এজন্য কোনো পুরস্কার পাবেন না সহজ প্রশ্ন সহজ উত্তর কেউ এখানে দিবত পোষণ করবেন না সে হয়তো নিয়ম মেনে চলা মুসলিম না তবে আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করবেন ইসলাম ধর্মের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা সবচেয়ে পবিত্র ইসলামের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা সে বলবে কোরআন মাসাল্লাহ এটা আমরা সবাই জানি দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআনের পরে সবচেয়ে সেরা জ্ঞানের উৎস কোনটা হাফিজ মাসাল্লাহ কোন রকম মতভেদ নেই নবীজি সাল্লা সাল্লামের হাদিস কেউ বলে সুন্না কেউ বলে হাদিস কোন মতভেদ নেই সবাই মেনে নেবে সেই লোকটা যেমা যাবারই হোক না কেন মানবে ইসলামের প্রথম উৎসটা হল কোরআন তারপর একটা হচ্ছে হাদিস এখন আপনারা অনেকে হয়তো জানেন যে হাদিসের কিছু প্রকারভেদ আছে কিছু হল সহি হাদিস এগুলো শক্ত হাদিস খাঁটি আর কিছু জৈফ হাদিস এগুলো হলো দুর্বল হাদিস কিছু হাদিস আবার মৌধু উদ্ভাবিত বানানো হাদিস মুসলিমরা কোন হাদিস গুলো মেনে চলবে তিনটা প্রশ্ন সবাই ব্যাপারে একমত কারো কোনো মতভেদ নেই আপনি যে ধরনের মুসলিমকে জিজ্ঞেস করেন সে যে মতভেদ হোক না কেন যে মাঝামেরি হোক সবাই এ ব্যাপারে একমত এক নম্বর উৎস হল কোরআন আল্লাহর কালাম আল্লাহর বাণী দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস সেই কথা এটা আমাদের তোমাদের মধ্যে এক এই উত্তরের উপর ভিত্তি করে আমরা সবাই সামনে এগিয়ে যাব তবে যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে धर्म कीथ मत मे चलें अथवा अपन माधव की बसिर्ग इंडियन ता हल हानाफी कि मुस्लिम हमें जो ता हल साफी और इंडियार बहरे जो प्रश्न करी हानाफिया साफिर पशापाशी से उत्तर पे हमें एकजन हामली अथवा क्यों बिजन मालिकी तब इंडिया बसिभाग मुस्लिम निजेदानाफी एसलिम निजेदी और भाग आ दो हल प्रधानमें पर प्रश्न करी भाई आप क्या हानाफी आनी क्यों साफी नन एखे कमल उत्तर जो प কারণ আমার বাবা মা ছিলেন হানাফি আমার বাবা হানাফি আমার মা হানাফি সেজন্য আমিও হানাফি আমি তখন সে লোককে প্রশ্ন করি আপনার বাবা সাফি হলে কি হতো সে তখন বলবে ভাই আমার বাবা যদি সাফি হতেন আমিও সাফি হতাম খুব সহজ উত্তর খুব ভালো কথা আরেকটা সহজ প্রশ্ন আপনার বাবা মা অমুসলিম যদি হতো তাহলে কি হতো আপনি তাহলে কি হতেন তখন সে অনেকক্ষণ চুপ থাকবে আপনি আমাকে যুক্তিটা দিলেন যেহেতু আপনার বাবা মা হানা পি সেজন্য আপনি হানা বাবা মা সাফি হলে আপনিও সাফি হতেন লজিক্যাল কথা বাবা মা অমুসলিম হলে তখন কি হতো সে অনেকক্ষণ চুপ থাকবে চুপ করে আছেন কেন তখন সে নরম আমিও হয়তো অমুসলিম হতাম নরম ভাবে বলবে আমি হয়তো অমুসলিম হয়ে যেতাম এখন আপনার বয়স হয়তো তিরিশ চল্লিশ বছর হবে এখন আপনি আমাকে উত্তর দিচ্ছেন যে আপনি একজন অমুসলিম হতে পারেন হিন্দু বা খ্রিস্টান অথবা ইহুদি অথবা জৈন আপনি আমাকে উত্তর দিলেন যে আপনি একজন অমুসলিম কারণ আপনার বাবা একজন অমুসলিম আপনার মাও একজন অমুসলিম আপনি কি মাপ পাবেন কোন কথা নেই সে উত্তর দিতে পারবে না যদি বলেন মাপ পাবেন তাহলে যত অমুসলিম আছে তারা সবাই মাপ পাবে কারণ বেশিরভাগের বাবা মাই ছিল অমুসলিম से कथा सेल्ला हेदायत करेंदायत करवित्र ग्रण बोलने उनस नम्बर आयाते उल्लेख कर संग्राम करो आल्लाता आलार पथे जिया আল্লাহ সবানা তোমার সামনে রাস্তা খুলে দেবেন এখানে শর্ত হল আপনি সংগ্রাম করবেন যদি সংগ্রাম করেন আল্লাহ আপনাকে হেদায়ত করবেন আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন যদি আপনি আল্লাহ সংগ্রাম আল্লাহ তাহলে আপনার রাস্তা খুলে তাহলে শর্ত হল যদি সংগ্রাম করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন যেমন গতকাল আপনারা দেখেছেন বেশ কয়েক দিন ধরে অনেক অমুসলিম আমার কাছে প্রশ্ন করছে যে আমি তো অমুসলিম পরিবারে জন্মেছি এটা আমার দোষটা কোথায় আমি উত্তর দিয়েছিলাম গতকাল এখানে ছিলেন আমি তাকে প্রমাণ করে দেখিয়েছি যে যদি আপনি এখন ইসলাম গ্রহণ করেন আপনার আগের সব পদ থেকে ক্ষমা পাবেন তাহলে এভাবে একটা সুযোগ পাবেন অনেক ইসলাম গ্রহণ করেছে। তাহলে সংগ্রাম করতে হবে কোন অ মুসলিমকে হয়তো বলেছেন আপনি তাদের ইসলাম ধর্ম মেনে চলা উচিত সত্যকে পাওয়ার জন্য যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে আপনি কেন মুসলিম যদি উত্তর দেন যে আমার বাবা ছিল মুসলিম সেই অমুসলিম বলবে সত্যি করে বলেন তো আপনি কখনো সত্যিকে খোলার চেষ্টা করেছেন তাহলে আপনার দায়িত্ব ইসলাম সম্পর্কেও জ্ঞান অর্জন করা করবেন কোরআন এবং হাদিস বাধ্যতামূলক অমুসলিমদের পাশাপাশি মুসলিমদেরও বলবেন আপনারা সত্যের পাশে থাকেন আমি কি বলতে পারি আলহামদুলিল্লাহ আপনার বাবা মাশাল্লাহ হানাফি বা সাপি তারা তো সবাই মুসলিম আমার বাবা মাও মুসলিম ছিলেন আলহামদুলিল্লাহ সেজন্য আমিও মুসলিম আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ তাকে পরের প্রশ্ন করব যে ভাই আপনি বললেন আপনি একজন হানাফি কোনটা বেশি ভালো হানাফি বেশি ভালো নাকি সাপি বেশি ভালো এটা আমার পরের প্রশ্ন কোনটা বেশি ভালো হানাফি না এই সব। মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ লোক এখানে উত্তর দেবে চারজন আলেম এটা বানিয়েছেন সুন্নিদের মধ্যে চারটা আলাদা মাজাব অথবা বলা যায় সম্প্রদায় সবাই এই উত্তরটাই সুন্দর হানাফি মালিকি সাপি হামলি এই চারটা আলাদা মতবাদের সবাই হলো বার হাত তারা সবাই সঠিক কিছু লোক বলবে হানাপি হলে ঠিক আছে কে বলবে সাপি হলে ঠিক আছে তবে বেশিরভাগ মুসলিম বলছে চারজনে অনেক ঠিক বলেছেন তার চারজনই সঠিক কথা বলেছেন তারপর তাকে আরেকটা সহজ প্রশ্ন করি প্রশ্নটার সাথে সবাই মোটামুটি পরিচিত মোটেও কঠিন না সহজ তারপর প্রশ্ন করি ভাই আপনার মুসল্লার ভেতরে আপনার মাসালাকে আপনার মাঝাবে হানাতে মুসাল্লায় দেখবেন ধরেন একজন লোক অজকল তারপর দুর্ঘটনা বসত महिला के अथवा महिलाजू की भेजे जाए भे ना कि अजूटा ठीक थकें देखिए आपनार मत अनुजाई की अजूटा भांग की भांगल ना कि कथा हल तरो अजू आ कि उजुटा भेजे गे एक हानाफी बोल जे हानाफी मा जामें नियमे तर अजुटा भांगे ना हमें तो भलो एबारे प्रश्न करी साफिम आजम नियमे साफि मुसल्लान नियमे जो एक लोक दुर्घटना महिला से पुरुष के स्पर्श करजू करजुट की ठीक थक ना किजु करते आर उत्तर मार्शाल्ला सबा जानज प्रश्न सहज उत्तर उजु भेगे जाए कठिन कि एंत सब प्रश्न सहज जो साफी मुसल्लर भेतरे साफी माजा उजुटा भेगे जाए पर प्रश्न यूबी प्रश्न करिय भाई दोटो की एकसाथे सठिक होते जे एक मुस्लिम उजु भेगे जाए जो से महिला के स्पर्श कर और अन्य मुस्लिम उजु भांगे ना जो सेवस्थाय स्पर्श करते सठ क्या सठ सठी ना सहज प्रश्न सहज उत्तर यह पुरस्कार पा जो प्रश्न करीजे एकचार शेखाले दूर दुर् फलाफल पांच ना उन्होंने टीचार शेखाल दू जो दु समान होता पांच एक दूस टीचार कथा की एक सठीक होते हाँ जे लोकटा अंक करते हाँ हमें अपार संगे एकमत जे लोकटा अंक करते जा हाँ कू जंक सम्पर्क के सामान्य ज्ञान आज अंत क्लस थ्री फोर पर्त पड़े से लोक बोलें ना कारण सबा जाने दु जो दु समान चार তাহলে প্রথম টিচার বলছেন দুই যোগ দুই সমান পাঁচ নয় আর টিচার বললেন দুই যোগ দুই সমান পাঁচ দুজনের কথা কি একসাথে সঠিক হতে পারে উত্তর হল না সহজ মনে হয় আপনাদের বেশিরভাগই ক্লাস ফোর পাশ করেছেন কিন্তু এখন যদি আপনাদের একটু কঠিন প্রশ্ন করি তিনশো পঁচাত্তরের সাথে ছয়শো পঁচিশকে যদি গুণ করি তাহলে হবে দশ লাখ পাঁচশো এক টিচার এটা বললেন আরেক টিচার বললেন তিনশো কে যদি ছয়শ পঁচিশ দিয়ে গুণ করা হয় তার ফলাফল দশ লাখ পাঁচশো হবে না দুজনের কথা এক সঙ্গে সঠিক হতে পারে না এজন্য ম্যাথামেটিশিয়ান হতে হবে না যদি জিজ্ঞেস করি কার কথা সঠিক কে সঠিক তাহলে আপনি ক্যালকুলেটার নিয়ে হিসেব করে সেটা বের করবেন যদি অঙ্ক ভালো পাবেন কিন্তু লজিক্যাল হন একজন বলছেন ফলাফল দশ লাখ পাঁচশো পঁচিশ আরেকজন বলছেন ফলাফল দশ ক্যালকুলেটর নিয়ে হিসেব করে হয়তো বলতে পারবেন যে প্রথম জন বা দ্বিতীয় জনের কথা সঠিক ঠিক সবাই আমার সঙ্গে একমত যদি বলতে চান দুই মাঝাবের ভেতরে কার কথাটা সঠিক হানাফি নাকি সাফি দুই দলের কথা কি একসঙ্গে সঠিক হতে পারে উত্তর হলো না তবে কোন বাজারের কথাটা বেশি সঠিক এর উত্তর কি হবে ওই যে উত্তর আপনাকে দেখতে হবে খাঁটি উৎসগুলো এক নম্বর হল কোরআন দুই নম্বর হাদিস ঠিক তাহলে এই উত্তরটা যে কে সঠিক হানাপি নাকি সাফি एट आसार कथा ना जदिना अपनी आल्ला सवाल ताल पथे संग्राम करें सत्य चेष्टा करें आल्ला पवित्रकणेदार छते उल्लेख करम प्रस्तुत हो मुखमंडल धोबे तुम्हारे हाथ तुम्हारा कोई पर्यटन धोबो पानी दिए माथा मछा करमज पढ़ारूल जानवस्था गोसल करते जो तुम असुस्थ जदि कोसुख अथवा सफरे थको अथवा जब प्रकृति डाके साड़ा दिए तुम्हारा फिर आसलेट फिर आस অথবা কোনো মহিলার সাথে সঙ্গত হও কোনো মহিলাকে স্পর্শ করো এবং যদি তোমরা কোথাও পানি না পাও পরিষ্কার বালি নেবে অথবা মাটি সেটা দিয়ে মুখ হাত মাসে করো তাইমের কথা বলা হচ্ছে কোনো পানি না থাকে তাই মন করেন কোরআন এর এআরার উপর ভিত্তি করে যেটা বলছে কোনো মহিলা যদি স্পর্শ করে বা মহিলাকে স্পর্শ করলে এখানে আরবি শব্দ হল লামাশ এর মূল আরবি শব্দ মাসা এটার উপর ভিত্তি করে যে কোনো মহিলাকে টাচ করলে অথবা আপনি কোনো মহিলাকে টাচ করলেন আপনাকে আবার রজু করতে হবে আর পানি না থাকলে তাই করতে হবে অথবা আপনাকে গোসল করতে হবে গোসল রাজু অথবা তাই মন তিনটা অপশন কোথাও পানি না থাকলে তাই করবেন এখন এই আরবি শব্দ মাসা এই শব্দটা দুটো অর্থ ডিকশনারি খুললে আপনারাও দেখতে পাবেন মাথাসের অর্থটা কি এর অর্থ দুটো একটা শারীরিক স্পর্শ আরেকটা সহবাস করা তাহলে এই দুইজন মহান আলেম তারা খুব জ্ঞানী ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি আয়াতার অর্থ করেন যদি কোনো মহিলার সাথে সহবাস করেন তাহলে আপনার অজু অথবা গোস্ত করাটা বাধ্যতামূলক হয়ে যায় এখানে শব্দটার অর্থ হচ্ছে সহবাস করা সেজন্য যদি কোন মহিলাকে স্পর্শ করেন আপনার অজু ভেঙে যাবে না ইমাম সাফি আল্লাহ তাকে শান্তিতে রাখুন রহমতুল্লাহ তিনি আরেকটার অর্থ করেছেন শারীরিক স্পর্শ মাসা শব্দটা দুটো অর্থ যে কোনোটা সঠিক করতে পারে তিনি এর অর্থ করেছেন শারীরিক স্পর্শ তাহলে এখানে হানাফি মাজাবের মত অনুযায়ী সহবাস করলে অজু ভেঙে যায় শারীরিকভাবে স্পর্শ করলে অজু ভাঙে না আর মহিলাকে শারীরিক ভাবে স্পর্শ করলেও অজু ভেঙে যায় আর তখন আপনাকে আবার অজু করতে হবে এখন দুটো অর্থ দুজন আলাদা দুটো অর্থ ধরেছেন ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন যদি কোরআন থেকে সমাধান না পান তাহলে পরের উৎস যাবেন আর সেটা হচ্ছে হাদিস তবে যদি আমরা কোরআনের ব্যবহার করা হয়েছে এখানে মরিয়াম আলাহিসাল্লামের কাহিনী বর্ণনা করা হয়েছে যে প্রধান প্রেস্তা জিব্রাহিল আলহিসাল্লাম তার কাছে এসে জানালো তোমার একটা পুত্র সন্তান হবে মরিয়াম তখন উত্তর দিলেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন এটা পবিত্র করণেশ্বর উল্লেখ করা হয়েছে এখন আমাদের সবাই বুঝতে পারবে যখন হজরত মরিয়ম মরিয়ম আল্লাহ যখন তিনি বললেন যে আমার সন্তান কিভাবে হবে যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি এর অর্থ সহবাস করা শারীরিক স্পর্শ বোঝানো হচ্ছে না কারণ শারীরিক ভাবে স্পর্শ করেনি তখন উত্তর আসল আল্লাহ যখন কিছু স্থির করেন আল্লাহ বলেন সেটা হয়ে যায় এই হলো পুরো আর তবে এখানে মাসার শব্দটার অর্থ সহবাস করা এছাড়াও আমরা যদি নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিস পড়ি যদি কোনো সন্দেহ থাকে কোরআনের কোনো আযাতের অর্থ বুঝতে না পারেন তাহলে এরপরের উচ্চ হাদিস দেখবেন আর খেয়াল রাখবেন সে হাদিসটা যেন হয় এমন একটা হাদিস সহিস আচ্ছা আবু দাউদে এক নম্বর খণ্ড বুক অফ সালাহ নম্বর অধ্যায়ের একশো উনআশি হাদিস হাদিস হজরত আয়সা রাজি আল্লাহা তিনি বললেন তার একজন স্ত্রীকে চুমু দিয়ে নামাজ পড়তে চলে গেলেন তিনি আবার অজু করেননি তখন উরুয়া রাজে আল্লাহ আনহা বললেন সেই স্ত্রী তো আপনি ছাড়া আর কেউ নন হজরত আয়সাকে তিনি বললেন হজরত আয়সা কোন হেসে উঠলেন তার মানে সেই স্ত্রী তিনি ছিলেন তাহলে আবু দাউদের সহব্দ তিনি অজু করা অবস্থায় ছিলেন তখন সেখানে চুমু দিয়ে নামাজ পড়তে গেলেন কিন্তু আবার উজু করলেন না এটাই প্রমাণ করে শারীরিক স্পর্শ করলে উজু ভেঙে যাবে না এরকম আরো সহিদিস আছে একটা হাদিস আছে সহব বুখারিতে এটা সহ বুখারির একটা হাদিস এক নম্বর খণ্ড বলা হয়েছে যে নবীজ মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আয়েশা রাজি আনহা বর্ণনা দিয়েছেন যে আমি ছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং কিবলার মাঝামাঝি নবীজ তখন নামাজ পড়ছিলেন তারপর শেষ আর সময় তিনি আমার পায়ে ধাক্কা দিলেন আমি এক পাশে সরে গেলাম তার মানে নামাজ পড়ার সময় নবীজি স্পর্শ করেছিলেন তারপরও নামাজ পড়ে গিয়েছেন তার মানে স্পর্শ করলে অজু ভেঙে যায় না এছাড়াও আরো অনেক হাদিস আছে সহি হাদিস যেগুলো প্রমাণ করে শারীরিক স্পর্শের কারণে অজু ভেঙে যায় না এই হাদিসটা আছে সয় বুখারিতে এক নম্বর খন্ডের পাঁচশো নম্বর হাদিস সহ হাদিস এখন আপনাদের প্রশ্ন করি কার কথাটা সঠিক ইমাম আবু হানিফার কথাটা নাকি ইমাম সাফির কথাটা ইমাম আবু হানিফা কারণ তার কথাগুলো পবিত্র কোরআন এবং সৈ হাদিসের সাথে মিলে যাচ্ছে क्यों हमको बोलते कि बोल इमाम साफिर कथागू सब भूल इमाम साफी के श्रद्धा करीला शांति रख राम श्रद्धा करी सम्मान करी भलोबी जी क्यों धर्म सम्पर्के गषणा करार पर को विशेषज्ञ एक मतमत दे जदि तर मतमत सठी है तब जो भूल पुरस्कार पासी मैम साफी रहमत ज्ञान ना अवश्य ज्ञान कितना আমাদের বুঝতে হবে সেই সময় যখন ইমাম হানিফা বা ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ ওনারা যখন বেঁচেছিলেন সব হাদিস তখন সংগ্রহ করা হয়নি সংগ্রহ করা শুরু হয়েছে আরো আগে তবে শেষ হয়েছে অনেক পরে এখন হতে পারে আবুদাউদের এই হাদিসটা এক নম্বর খণ্ড সত্তর নম্বর অধ্যায়ের একশো উনআশি নম্বর হাদিস এছাড়াও সোহেব বুখারের এই হাদিসটা এক নম্বর খণ্ডের পাঁচশো উনিশ নম্বর হাদিস এটা ইমাম শাফির কাছে পৌঁছায়নি যেহেতু হাতির কাছে পৌঁছায়নি তিনি দুটো অপশনের একটা বেছে নিয়েছেন শারীরিক স্পর্শ বা সহবাস তিনি এটাকে ধরেছেন শারীরিক স্পর্শ এমন না যে তিনি জ্ঞানি না হয়তো এই হাতির কাছে পৌঁছায়নি তাহলে পবিত্রকরণের এই আয়তে একটা শব্দে দুটো অর্থ হতে পারে তিনি একটা অর্থ ধরেছেন এমন না যে তিনি ইচ্ছা করেই ভুলটা করেছেন এমন বলেছেন কারণ হতে পারে হাতির কাছে পৌঁছায়নি আরেকটা উদাহরণ দেই আপনাদের প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয় মানে ফজরের নামাজ তারপর মাগরিব আর এসার নামাজ ইমাম জনসুরা ফাতেহা পড়া শেষ করেন এখানে হানাবি মাজাব যেটা করে যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলেন নাকি জোরে বলে না ইমাম আবু হানিফার মতে হানাফি মাঝাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না ইমাম যখন সুরাফা পড়া শেষ করবেন মনে মনে বলবেন তবে ইমাম সাফির মত অনুযায়ী আল্লাহ তাকে শান্তিতে রাখুন সাফিম আজাবের অনুসারীরা যখন জামাতে নামাজাতে করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না উত্তর হল বলে সহজ আপনারা সবাই এটা জানেন আমরা সবাই এটা জানি হানাজিল মাঝাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না আবার সাফি মাঝাব তারা শব্দ করে বলে ফজরের নামাজ মাগরিব আর এসার নামাজে এখানে কেশিক যদি না জানেন তাহলে কোরআন এবং হাদিস দেখবেন পবিত্র কোরআন এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো আর সেটা হচ্ছে হাদিস যখন আমরা হাদিস পড়ি এটা হচ্ছে শহীদ বুখারিতে এক নম্বর খণ্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো নম্বর হাদিস নবজ সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো তখন তোমরা যদি ফিরেস্তাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেস্তাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে সোহেবুখারী এক নম্বর খন্ড বুক অফ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি যখন ইমাম বললেন করে আমিন বল তোমাদের আমিন বলার সময়ে যদি ফেরেস্তাগণের কেউ আমিন বলে তোমাদের আগের সব গুণা ক্ষমা করা হবে আমি এখানে সহি বুখারি থেকে তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে शब्द को सब मिलिए मोट छोहिदलिम पढ़ेंगार हादी पर्त सहीसलिम सब मिलिए मोट छयिस बोलने जो शब्द को नदीसर रेफरेंस दिल যেগুলো বলছে যে শব্দ করে আমি বলতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন করি এখানে কে সঠিক হানাফি মাঝাব নাকি সাফি মাঝাব সাফি মাঝাব সহজ যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে সহজ এবার আমার প্রশ্নতে আসি প্রথম প্রশ্নটা যে ওজু ভেঙে যায় কিনা पुरुष दुर्घटना वशत को महिला के स्पर्श कर फेले अथवा महिला पुरुष के चिंता करें एक अमुसलिम जो इम ग्रहण कर और हाँ जिज्ञेस करे भाई जाकिजू थका अवस्था जदि को महिला टाच करी हाँ रजू करते आजु की भेगे देवे ताके जिज्ञस कर बाबा हानाफिना साफी তার বাবা তো ছিল অমুসলিম তাহলে উত্তর হবে কোরআন এবং সহিদিস অনুযায়ী কোরআন সৈহাদিস বিশ্লেষণ করলে জানতে পারবেন যে এতে করে অযোগ ভাঙবেন না তাই সে যে সম্প্রদায় থেকে আসুক না কেন যদি না কেউ আমাকে বলে দেখেন ভাই জাকির আসলে ব্যাপারটা হানাফিদের স্কিনের তেলের পরিমাণটা একটু বেশি সাফিতের স্কিন খসখসে সেজন্য ভাঙে না সাফিতের অজুপটা ভেঙে যায় কেউ যদি দেখায় তাহলে একরকম আরেক রকম আমাদের ফিরে যেতে হবে আল্লাহ রাসুলের কাছে তারপর কোরআন আর হাদিস বিশ্লেষণ করে দেখব তাহলে উত্তরটা পাব আবারও কেউ প্রশ্ন করতে পারে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে শব্দ করে আমিন বলা নিয়ে ইমম সাথী এখানে সঠিক আর হানাফি মাঝেব শব্দ করে আমিন বলে না তাহলে কি বলছেন আবু হানিফা ভুল বলেছেন উনি কি জানতেন না ইমম হানিফা আল্লাহ তাদের শান্তিতে রাখুন রহমতুল্লা আলহি তিনি বিখ্যাত একজন বিশেষজ্ঞ তাকে ভালোবাসে শ্রদ্ধা করি তবে ব্যাপারটা এমন না যে তিনি ইচ্ছে করে ভুল করেছেন আমি জানি যে হাদিস গুলোর কথা বললাম এছাড়াও হয়তো তার কাছে পৌঁছায়নি আমি আপনাদের আগেও বলেছি আমাদের নবীজি যখন বেঁচেছিলেন কোরআন তখন সম্পূর্ণভাবে লিপিবদ্ধ ছিল এ তদারকি নবীজি নিজেই করেছিলেন তাহার তদারকিতেই এই পবিত্র হাদিস লিপিবদ্ধ করতে উৎসাহিত করেননি কোরআনের সাথে মিশে যেতে পারে পরবর্তীতে যখন তিনি মারা গেলেন লোকজন তার দিয়ে বিভিন্ন কথা শুরু করলো হয়তো সেটা তিনি বলেননি তখন সবাই ভাবলো ঠিক আছে এখন থেকে আমরা দ্ধ হচ্ছিল তখন সেটা শেষ হয়নি পরবর্তীতে ইমাম বুখারি আসলেন ইমাম মুসলিম আসলেন আবু দাউদ্দির মিজি পরবর্তী সময় এই চার ইমামের পরে হাত আরো সমৃদ্ধ হল তাই তার সেই সময়ে যতটুকু জানতে পেরেছেন সেটার উপরে বলতে পারেন ভাই জাকির আপনি কি ইমাম আবো হানি পাচ্ছে বেশি জ্ঞানী ভাই জাকির নিজেকে ইমাম সাপির চেয়ে বেশি জ্ঞানী মনে করেন আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন আমি বলবো না মোটেই না ওনাদের তুলনায় আমরা কিছুই না তারা নবীজের অনেক কাছে ছিলেন তাদের জ্ঞান মাসাল্লাহ ওনারা ইমাম আমাদের সাথে তুলনায় চলে না জীবিত কোনো মানুষের সাথে তাদের তুলনা চলে না তবে আগেও বলেছি যে আমাদের বুঝতে হবে হাদিস সংগ্রহ করার কাজ সেই সময়ও চলছিল তাই এই চারজন ইমামই বলেছেন কোনো মুসলিমই বলতে পারবে না যে সে সবগুলো সই হাদিস জানে আর এখনকার সময়টা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ এখন অনেক সহজ সেই সময়ে হিমন্তের আমলে কোনো হাদিস সংগ্রহ করতে গেলে হয়তো যেতে হতো কয়েকশো কিলোমিটার কয়েক হাজার কিলোমিটার সেগুলো লিখে রাখতে হতো ফটো স্টার্ট মেশিন ছিল না এখন ফটো স্টার্ট মেশিন আছে ফ্যাক্স আছে ইমেল আছে এখান থেকে পৃথিবীর আরেক প্রান্তে ফ্যাক্স করতে পারেন ইমেল করে পাঠাতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে তখন করতে বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না আর এখন সবগুলো শহীদ একটা সিটিতে পেতে পারেন যেহেতু বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তি অনেক উন্নত আমরা অনেক সহজে হাদিসগুলো জানতে পারি সে আমলে এটা মোটর সহজ ছিল না মনে করেন এখন একজন ছাত্র সে পাশ করলো বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স এখন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সে আইজ নিউটনের চেয়ে অনেক বেশি জানে আজ নিউটন হলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী জানেন তো আইজ নিউটন এক নম্বর মাইকেল এসপার্ট একটা বই লিখেছিলেন ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী একশো জন তিনি এক নম্বর বই আমাদের নবীজি মোবদুলামকে দুই নম্বর নিউটন কিন্তু কেউ যদি আমার কাছে এসে বলে ধরেন আপনার ছেলে বিএসসি পাস করেছে অথবা আপনি বিএসসি পাস করেছেন তখন কি আপনি বলবেন যে আমি আইজ্যাক নিউটনের চেয়ে অনেক বেশি জানি দেখেন আপনি হয়তো অনেক কিছু জানেন যেগুলো আইজ্যাক নিউটন জানতেন না তবে বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে আইজ্যাক নিউটনের যে ব্রেন ছিল নোবেল বিজয়ী বিজ্ঞানীদেরও সেই ব্রেন নেই অসাধারণ তবে তার হাতে রিসোর্স কম ছিল বিজ্ঞানের অগ্রগতিতে তার অবদান অভূতপূর্ব এজন্য তাকে বলা হয়েছে ইতিহাসের সেরা বিজ্ঞানীদের একজন তবে বর্তমানে একজন বিএসসি গ্র্যাজুয়েট নিউটনের চেয়ে অনেক বেশি জানে সে নিউটনের থিওরিগুলো জানে নিউটনের থিওরির কারেকশন গুলো সে জানে নিউটনের কিছু ভুলছিল জানে কিন্তু হয়ে যাচ্ছে না একইভাবে আমরা এখন হাদিস গুলো সহজেই পেতে পারি তার কারণ এই বিশেষজ্ঞগণ কিমাম বুখারি হমাম মুসলিম আর অনেকে এই হাদিসগুলো সংগ্রহ করেছেন এর ফলে আমরা সহজেই জানতে পারি যে এই হাদিসটা সহি কি না বিজ্ঞানের প্রযুক্তির কারণে এটা সহজ হয়ে গেছে তার মানে এই না যে আমরা এই চারজনের চেয়ে বড় আমরা অনেক বেশি জানি না মোটামুটি না আমি এই দাবি করবো না অন্য কোনো মুসলিমও করবে না এমন না যে আমরা তাদের চেয়ে বড় অনেক বেশি জানি বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির কারণে আমরা এগুলো সহজেই জানতে পারি তাই এই পয়েন্টটা আপনাদের পরিষ্কার করেই বললাম এজন্যই বলেছিলাম যে টপিকটা স্পর্শকাতর চারজন ইমামকেই আমরা শ্রদ্ধা করি তাদের সবাইকে ভালোবাসি আর মুসলিম উম্মার একতার জন্য যে সমাধানটা সেটা আমাদের কাছেই আছে লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম আল্লাহ পবিত্রকূরণে বলেছেন সুরা ইমরানের একশো তিন নম্বর আয়তে বলা হয়েছে তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ তাল্লাহর রজ্জু কোনটা আল্লাহ রজ্জু হলো এই পবিত্র কোরআন আল্লাহ বলেছেন তোমরা সবাই শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন সবাই আল্লাহ রজ্জুক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না শক্ত করে ধরো বিচ্ছিন্ন হও না ডাবল গুরুত্ব দ্বিগুণ গুরুত্ব আর পবিত্র কোরণের অনেক আয়তেই বলা হয়েছে আতিউল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুল আল্লাহ আমাদের মুসলিমদের এই আদেশ দিয়েছেন অনেক জায়গায় তিনি বলেছেন সব মিলিয়ে বিস্তারও বেশি আয়াতে পবিত্র করেন বিস্তার বেশি আয়াতে আল্লাহ তালা বলেছেন সুরা ইমরানের বত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নিসার তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরনিসার উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরনিসার উনসত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরনিসার আশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মাইদার বিরানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আনফলের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরান ফলের বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরান ফলে ছিচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে সুরা তবর একাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মোহাম্মদ তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ফাতার সতেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা হুজরত চোদ্দ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মুজাদিলার তেরো নম্বর উল্লেখ করা হয়েছে শ্রোতাগামের বারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে বিস্তারও বেশি আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহকে মানো এবং তার রসুলকে মান তাহলে আল্লাহ রজ্জু এই পবিত্র কোরআন আর সই হাদিজ নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ আমাদের বলেছেন তোমরা সবাই আল্লাহ রোজ্য শক্ত করে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হো না পবিত্র করান এবং হাদিস আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আনামের একশো উনষাট নম্বর উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন যে যারা দিন সম্পর্কে নানা সৃষ্টি করেছে এবং বিভিন্ন তালে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয় নবীজিকে বলছেন তাদের কোনো দায়িত্ব তোমার নয় তাদের বিষয় আল্লাহর ইতিহার মুক্ত আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন আর আল্লাহ তাদের বলবেন যে সত্যিটা কি আল্লাহ নবীজি বলছেন যারা ধর্মে নানা সৃষ্টি করে আর বিভিন্ন দলে বিভক্ত হয় হে নবী তাদের কোনো দায়িত্ব তোমার নয় তাদের বিষয় আল্লাহর ইতিহার মুক্ত আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন তার মানে ইসলাম ধর্মে বিভিন্ন দল তৈরি করা হচ্ছে হারাম এটা নিষিদ্ধ আর পবিত্রকরণ এই কথাটা অনেকবার বলা হয়েছে আল্লাহ না যারা আল্লাহ শরীর উপাসনা করে আর তাদের মতো হয়েও না যারা দিনে মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয় আর প্রত্যেক দল উল্লাস করে তারা সত্যের পথে আছে আল্লাহ পবিত্র গ্রহণের সুরত্রিশ ও বত্রিশ নাম্বার উল্লেখ করেছেন তাদের মতো হয়েও না যারা সাথে কাউকে আল্লাহ করে আর তাদের মতো না যারা দিনে মতবে সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয় আর প্রত্যেকে উল্লাস করে যে তারাই সঠিক সত্যের পথে আছে আল্লাহ এই কথাটা আবারও বলেছেন সুরম মুমিন তেপান্ন ও চুয়ান্ন নম্বর আয় উল্লেখ করা হয়েছে যে তাদের মতো হইও না যারা দিনে মতবে সৃষ্টি করে আর বিভিন্ন দলে বিভক্ত হয় এবং তারা প্রত্যেকেই উল্লাস করে যে একমাত্র আমরাই সত্যের পথে আছি এছাড়াও পবিত্র কোরণে সুরা সুরার তেরো চোদ্দ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো আর কোন রকম মতভেদ সৃষ্টি করো না পবিত্র কোরণে এরকম আরো অনেক আয়তে বলা হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয় না তাহলে ইসলাম ধর্মে বিভিন্ন দল তৈরি করা এটা হারান এটা নিষিদ্ধ চারটা রেফারেন্স দিলাম এরকম আরো আছে তবে যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনি কি আপনার ধর্মটা কি কেউ বলবে আমি হানাফি কেউ বলবে আমি সাফি কেউ বলবে আমি হামলি কেউ বলবে আমি মালিকি কেউ বলবে আমি সালাফি কেউ বলবে আমি আহ্লাহাদিস আমাদের প্রিয় না কি ছিলেন তিনি কি হানাফি ছিলেন নাকি ছিলেন মালিকি নাকি সাফি ছিলেন অথবা ছিলেন হামলি নাকি আহ্লাহ নাকি ছিলেন সালাফি তিনি কি ছিলেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাহ ইমরানের সাতটার নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আল্লাহ খ্রিস্টান ছিলেন না ছিলেন আত্মসমর্পণকারী ছিলেন মুসলিম পবিত্রকরণে সুরা ইমরানের বান্ন নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে যিশু খ্রিস্টের অনুসারে যারা ছিল তারা সবাই বলল আমরা তো মুসলিম আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাহাজের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা জিহাদ করা আল্লাহ সৌরতাল্লার পথে হে মুমিন গণ জিহাদ করা আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তোমরা জিহাদ করা অধ্যাবসায় এবং শৃঙ্খলার সাথে জিহাদ করে যাও আল্লাহ তোমাদের মনোনীত করেছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি তিনি তোমাদের জন্য যে ধর্ম মনোনীত করেছেন যে দিন মনোনীত করেছেন সেটা হচ্ছে ইব্রাহিমের দিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম আগের সব আসমানি কিতাবে এবং এই কিতাবেও আল্লাহ বলেছেন তিনি আমাদের মুসলিম বলে ডেকেছেন আগেকার আসমানি কিতাবে আর এই কিতাবেও সুতরাং জাকাত দাও নামাজ আদায় করো তাহলে আল্লাহ বলেছেন তিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম এই আসমানি কিতাবে আর আগের কিতাবে তাহলে আল্লাহ আমাদের যে লেভেল দিয়েছেন সেটা হল মুসলিম এছাড়াও আপনারা আরো অনেক আয়াতে দেখবেন আল্লাহ আমাদেরকে সম্মন করেছেন মুসলিম বলে পবিত্র কথায় সেই ব্যক্তির অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সৎ করে এবং বলে আমি তো মুসলিম আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আল্লাহ বলেনাফিবা মালিক উল্লেখ করা হয়েছে বলো আমি সেই প্রথম কয়েকজনের মধ্যে একজন যারা মুসলিম যারা আল্লাহকে চার্থ সমর্পণ করে আল্লাহ বলছেন বলো তুমি সেই প্রথম কয়েকজন মুসলিমের ভেতরে একজন সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে সদস্য কি আল্লাহ আমরা আল্লাহ ছাড়া করি না আল্লাহর সাথে কাউকে শহীদ করি না আমরা আল্লা ব্যথিত ঈশ্বর বলে গ্রহণ করি না আত্মসমর্পণ করি যখন আমরা অমুসলিমদের সাথে কথা বলি কোন সমস্যা হলে ফকৌলু সাধু তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি এরপর পবিত্র করণেশ সুরাহাজের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আমাদের নামকরণ করেছেন মুসলিম সব মিলিয়ে পবিত্র করণের সাত আয়তে বলেছেন আল্লাহ তালা নিজেদের মুসলিম বলো কুল কুল কুল বলো তোমরা মুসলিম বলো তোমরা মুসলিম পবিত্রকূরণে সুরভ ফসলতে তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এরপর সুরজ জুমারের বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এরপর সুরা আম্বিয়ার একশো আট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা কাশাসের তিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আনকামুদের ছেচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্রকরণে সাতটি জায়গায় আল্লাহ বলেছেন বলো যে তোমরা মুসলিম তোমরা বলো যে তোমরা মুসলিম তাহলে মতভেদ আসছে কোথেকে তারা চারজনে বিখ্যাত ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ ইবরা হাম্বল আমরা তাদের ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করি সবাইকে সম্মান করি তারা বিখ্যাত বিশেষজ্ঞ কিন্তু আমরা যদি এই ইমামদের জীবন কাহিনী পড়ি তাহলে তাদের কথাগুলো আমরা বুঝতে পারব সত্যিকার ভাবে যদি ইমাম সাফির জীবন কাহিনী পড়েন সরি এবং আবু হানিফার যেমন কাহিনী পড়েন তিনি আগে এসেছেন তিনি জন্মেছিলেন সাতশো এক খ্রিস্টাব্দে সি খ্রিস্চিয়ান এরা আর মারা গেছেন সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিজরি একশো হিজরি সালে তিনি বলেছেন আবু ইউসুফের বর্ণনা অনুযায়ী আবু হানিফার একজন ছাত্র এবং আবু হানিফা বলেছেন যে হে ইয়াকুব হে ইয়াকুব তারা অভিশপ্ত হোক যারা আমার মতামত গুলো লিখে রাখে কারণ আমি হয়তো আজকে কিছু বললাম কালকে সেটা বাদ দিতে পারি হয়তো আগামীকাল একটা মতবাদ দেব পরের দিনই সেটা বাতিল করবো ইমাম আবহানিফা বলেছেন হে একুক তারা অভিশপ্ত হোক যারা আমার মতামত লিখে রাখে কারণ আজকে হয়তো একটা মতামত দেব কালই সেটা বাদ দিয়ে দেব হয়তো আগামীকালে একটা মতবাদ দেব পরের তিনি বাতিল করে দেব তাহলে আবু হানিফা আল্লাহ তাকে শান্তিতে রাখুন রাহমতুল্লাহ তিনি তার মতামত লিখে রাখা উৎসাহিত করেননি যদি না সেটার ব্যাপারে যদি একমত হয় সেক্ষেত্রে অনুমতি দিয়েছেন এটা বাদে তার মতামত লিখে রাখা তিনি পছন্দ করতেন না আর ইমাম হানিফার একজন ছাত্রের কথা অনুযায়ী জুফার তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে আমাদের সাবধান থাকতে হবে আমাদের মতামত আমরা তো মানুষ সেজন্য ভুল হয়ে যেতে পারে আমি আজকে যে মতটা দিয়েছি আবু হানিফা বলেছেন বর্ণনা দিয়েছেন আবু হানিফার একজন ছাত্র জুফার যে আমি লোকজনকে নিষেধ করি কোন প্রমাণ ছাড়া মতামতটা প্রচার করতে যে মতামতটা আমি দিয়েছি आबुहानिका लोक जन के मतम छा मतम प्रचार करतक प्रचार करा तीन आपने प्रमाण ना पानी इमाम आबुहानिकार मतमत गो प्रचार कर लोकजन के निषेध करा प्रमाण ना प তাহলে ইমাম আবু হানিফার মতবাদ গুলো যেন প্রচার না করে এটা বলেছেন ছাত্র জুফার এরপর আরো দেখবেন যে ইমাম ইবনে আবদুল বার্ক ইবনা আব্দুল বার্ক তিনি লিখেছেন তিনি একজন শুদ্ধ ইমাম তিনি বলেছেন যে আবু হানিফা বলেছেন ইমাম আবু হানিফা বলেছেন যে সহি হাদিস আমার মাঝাব যদি তোমরা সহি হাদিস খুঁজে পাও সেটাই আমার মাঝাব যদি তোমরা একটা সহিসে পাও সেটাই আমার জীবন দর্শন সেটাই আমার মাঝা আর আবু হানিফা রাজে আলাহ আনহর এক ছাত্র মোহাম্মদের কথা অনুযায়ী বলেছেন আবু হানিফা বলেছেন যে ইমাম আবু হানিফা বলেছেন যদি আমার কোনো একটা ফতমা আমার কোনো একটা মতামত আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় এবং তার রাসমের কথার বিরুদ্ধে যায় আমার সে মতামত বাতিল করে দাও তার মানে যদি ইমাম আবহানি পর এমন কোন ফতোয়া পান যেটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় কোরআন হাতিসের বিরুদ্ধে যায় সেই ফতোয়া দেন আর জিজ্ঞেস করে। আমার যদি লোকজন কোন মহিলাকে স্পর্শ করি অথবা কেউ যদি জিজ্ঞেস করে যে সুরা হাতিয়া শেষ হলে আমরা শব্দ করে আমিন বলবো না কি বলবো না তখন আমি বলি যে আমি সুরা হাতিয়া শেষ হলে শব্দ করে আমিন বলি ধরেন ইমাম জামাতে পড়াচ্ছেন ফজরের নামাজ অথবা মাগীব নামাজ ইমাম যখন বললেন আমি শব্দ আমি বলে কারণেই আমি একজন কারণে হানাফি আবু হানিফা বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহর কিতাব এবং রসনের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া বাতিল করে দাও তাই আমি ইমাম হানিফার ফতোয়া বাতিল করছি যে শব্দ করে আমিন বলুন না আর আমি সুরা ভাতিয়া শেষ হলে জোরে করে আমিন বলছি এই কারণেই আমি একজন পাক্কা হানাফি हानाफी शब्द अनुजीछ लोक इम मालिक समय के, के पायर आंगुलर खूब भलोकार करते हैं ইমাম মালিক বললেন নবীজি করার প্রয়োজন নেই এরপরে যখন সবাই চলে গেল। ওয়াহাব মালিককে বললেন দিলেন সেই গেলেন দিলেন এখানে এ সম্পর্কে বলা হয়েছে যে আমাদের নবীজি অজুর সময় তার পায়ের আঙ্গুলের ভেতরেও পরিষ্কার করতেন হিমাম মালিক বললেন ঠিক এটা তো ভালো হাদিস সই হাদিস পরবর্তীতে যদি কেউ ইমাম মালিক প্রশ্ন করত যে अजू करार समय पायर आंगुल करबी हाँ मतमतरा बदले फिललें तो जहा बला मतम से मालिक आल्ला शांति रखी तो एक मानूषारूल होते मध्यारठिक हमारा भूल होते और मजे मध्य सठी तब मताम मालिकर को मतमत शांति देखो मतमत आल्लाम रसल जाओ से बतिल कर दिन मालिकी जो नाम आदाय हाथ दुटो झुलिये रखें क्योंकि हादीस पढ़ी এক নম্বর খন্ড আর পঞ্চান্ন নম্বর হাদিস বলছে তোমরা নাভিন করে হাত বাঁধো এটার ভিত্তি জৈফ হাদিসটা চেয়ে শক্ত কিন্তু পরের হাদিসটা আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর বলা হয়েছে এটা আরো সত্য হাদিস যদিও এটা মুরসাল হাদিস মুসলমানে এখানে কিছু অংশবাদ দেওয়া হয়েছে কিন্তু তফসিরে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস আপনারা যদি ইবনে খুজাইমার হাদিস পড়েন সেখানেও বলা হয়েছে নবীজি সাল্লাহাম বুকের কাছে হাত বাঁধতে এমনকি এটাও একটা মুরসাল হাদিস কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসিরুদ্দিন আলবানী তিনি বলেছেন এটা সহি হাদিস তাহলে নামাজের সময় হাতবেন মালিক বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার সে ফতোয়া বাতিল এখন যদি মালিকিরা বলে ইমাম মালিক বলেছেন তোমাদের বুকের কাছে হাত বাঁধো যদিও তিনি বলেননি তারপরে ধরে নিলাম যে তিনি বলেছেন তিনি আরো বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাদ দাও আমি তার ফতোয়াকে বাদ দিয়েছি নামাজের সময় হাত বুকের উপরে আর সেজন্য আমি পাক্কা মালিকী একশো কোনো অন্যান্য মালিকরা হয়তো ষাট সত্তর আর আমি একশো সম্পূর্ণ মালিকী আর আপনারা যদি ইতিহাস পড়েন যখন আব্বাসীরা কবিপাড়া শাসন করতেন আবু জাফর আর হারুন রশিদ এই দুজন খলিফায় তারা ইমাম মালিকের হতোয়াগুলো ছাপাতে চেয়েছিলেন যেটাকে বলা হয় তিনি বললেন না কারণ নবীজ সাল্লাগণ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আমি যতটুকু জানি তার উপর ভিত্তি করে বিভিন্ন মতামত দেই যেহেতু নবীজ সাল্লাহ সাল্লামের সাহাবেগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে আমার মতামত সঠিক কিনা সেজন্য তিনি তার মত্তা লেখার জন্য খলিফাদেরকে অনুমতি দেননি তার সেই দেশের আইন বলে মেনে নিতে রাজি হননি চিন্তা করেন ইমাম ইমামটাকে আল্লাহটাকে আছেন ইমাম সাফি ইমাম সাফি তিনি ইমাম মালিকের ছাত্র ছিলেন এছাড়াও তিনি ইমাম হানিফার একজন ছাত্রের ছাত্র ছিলেন আর ইমাম সাফি বলেছেন এটা সম্ভব না যা একজন মানুষ নবজি সাল্লা সাল্লামের সবগুলো হাদিস জানবেন যদি আপনি কোনো একটা হাদিস না জানেন আপনার ফত বলতে পারে আর এই কারণে তিনি বলেছেন যদি দেখো কোনো মতামত ইমাম মালিকের মতামত অথবা আমার মতামত বা ইমাম মালিকের বা আল আউজারির বা থাউরির आगे देखो तो ये कथा पे उत्साह कभी मतमत अंधभ अनुसरण करो ना चौबुजा अनुसरण करो ना आगे देखो मतमत और इमाम साफी आल्लाके शांति रखून रहमतुल्लाह जदि कोई खोजे पाओ सेटाई हमारा इमाम साफिर माझाटा हम लोक जन जी जिज्ञेस करें এতে উঁচু ভাঙবে না কারণ বেশ কিছু আছে আবু দাউদ এবং যদি দেখো ফতোয়া আল্লাহ কালাম এবং নবী হাদিসের বিরুদ্ধে যাচ্ছে অন্য কথা বলছে আমার ফতোয়া বাদ দিয়ে দাও এ কারণে আমি একজন পাক্কা সাফি অন্যান্য সাফিরা হয়তো ষাট সত্তর পার্সেন্ট সাফি বা আশি তবে না আমি একেবারে পাক্কা সাফি আর আপনার ইতিহাস পড়লে দেখবেন ইমাম সাফি তিনি অধীনে পড়াশোনা করলেন এ সময় অনেক বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেল তিনি নতুন একটা বই লিখলেন আলুম তাহলে ইমম শাফি প্রথমে একটা বই লিখেছেন আলহুজ্জা পরে আরেকটা নতুন বই আলুম তার মানে ইমাম সাফি যখন এই চারজন কারণ তাদের ছাত্ররা তাদের কথা প্রচার করেছেন এছাড়াও আরো ইমাম ছিলেন যেমন ইমাম লাহেত ইবনের সার ইমাম সাফি একটা কথা বলেছিলেন যদিও তিনি ইমাম মালিকের ছাত্র ছিলেন তিনি বলেছেন যে ইমাম লয়েতের ফিকা সম্পর্কের যে জ্ঞান আছে সেটা ইমাম মালিকের চেয়েও অনেক বেশি ইমাম সাফি এটা বলতে পারেন আমরা পারি না এছাড়াও আর অনেক ইমাম আছেন চতুর্থ ইমাম ইমাম আহমদ ইবাহ ইমাম আহমদ ইব না হাম্বল ও একই মত পোষণ করতেন তিনি এত কঠোর ছিলেন যে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা তিনি বলেছেন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার কোন ফতোয়া লিখো না যদি সেটাতে সবাই একমত হয় তিনি বলেছেন যাচাই করতে চাও অথবা হানিফা প্রধান উৎসবগুলো দেখো আর যদি দেখো আমার কোনোয়া আল্লাহ এবং তার রসনের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া বাতিল করে দাও এই কারণে আমি বলছি আমি একজন একশো হামলি তাকে শান্তিতে রাখুন সেগুলো মানলে হবেন হানাফি আমি একজন পাক্কা হানাফি একশো যদি ইমাম মালিককে অনুসরণ করলে মালিকী হওয়া যায় আমি পুরো একশো পার্সেন্ট আর যদি ইমাম সাফিকে अनुसरण करवाशोट साफी हमने विख्यात आल्ला जातोबाद तुम्हरा देखें इमाम ग्रथ की माजा मान पथ जा रास्ता अथवा जाय মাঝাবের আরেকটা প্রতি শব্দ সুন্না শূন্য শব্দটার অর্থ পথ নবীজির সুন্না মানে নবীজির দেখানো পথ তাহলে এই চারজন বিখ্যাত ইমামের মাঝার ছিল আমাদের নবীজির মাঝাব চারজন ইমামই বলেছেন যদি কোন সৈয়াদিস পাও আমার পথ বাদ দাও তার মানে এই চারজন ইমাম তাদের মাঝার ছিল আমাদের রাসুলের মাঝাব সহজ রাসুলের দেখানো পথ ইমাম আবু হানিফার্লাহ আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি নতুন করে হানফি মাঝাব বলে কিছু চালু করেননি মালিক মালিক নামে নতুন কিছু চালু করেননি তিনি হাম্বল তিনি হামলি মাঝাব নামে নতুন কিছু চালু করেননি তারা সবাই নবীজের মাঝাব অনুসরণ করেছেন খ্রিস্টানদের মধ্যেও এরকম একটা ভুল ধারণা আছে যী সুখ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রচারতা আসেননি তিনি এসেছিলেন ইসলাম প্রচার করতে একইভাবে এই চারজন ইমামের সবাই এসেছিলেন আমাদের জ্ঞান দিতে আল্লাহ এবং রাসুলের বিভিন্ন নির্দেশের ব্যাখ্যা দিতে তারা নবীলামের মাঝাম ছাড়া অন্য কোন মাঝামে ছিলেন না আল্লাহ বলেছেন নিসার আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহকে মানো এবং তার রাসুলকে মানো এবং যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী যারা বিভিন্ন ক্ষমতার অধিকারী এবং জ্ঞানের অধিকারী আপনারা মানবেন আল্লাহ এবং তার রাসুলকে এরপরে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী যারা জ্ঞানের অধিকারী তবে যদি তাদের মতভেদ থাকে আল্লাহ যাও। তাহলে যাদের জ্ঞান আছে ইমাম শাপি ইমাম আহমেদ ইমাম মালিক ইমাম আবু হানিফা আল্লাহ তাদের শান্তিতে রাখুন সবাইকে তাদের মতভেদ থাকলে আল্লাহ এবং রাসুলের কাছে ফিরে যাবেন চারজন ইমাম একই কথা বলেছেন যদি আমার আল্লাহ এবং আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস রাখো কারণ এটাই হলো উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর কোন রকম মতভেদ থাকলে আমরা কি করব আল্লাহ এবং রাসুলের কাছে ফিরে যাব। ব্যাপারটা খুব সহজ তবে কিছু মুসলিম আছে যারা আমাকে প্রশ্ন করতে পারে জৈব হাদিস এখন আমরা কিভাবে সাধারণ মুসলিম হিসেবে কমন মুসলিমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল প্রশ্নটা খুব সুন্দর আমি তাদের বলি তারা বলে এই জন্য আমরা তাকলিপ করি তখন তাদের বলি এই তাকলিত শব্দটার অর্থ কি তাকলিপ মানে দেখেন কোনো অনুসরণ করলে সেটাকে তাকলে মুকাল্লি যদি আপনি প্রমাণ করে দেখান আপনার ইমাম ভুল করেছেন তারপর সেটা সুদ্র দিলেন তখনও আপনি থাকবেন মুকাল্লি যেমন ধরেন যদি আপনার মায়ের ब्रेन ना हार्ट ठीक है डाक्त रिसार्च कर কার্ডিওল হ্যাঁ আগে রিসার্চ করে তারপর ডাক্তারের কাছে যান যে কোন ডাক্তার কিন্তু দেখাবেন না যদি রাস্তায় কেউ বলে আপনার মায়ের হাটের সময় একটা কাজ করেন আপনি করবেন তার কথা শুনবেন না আপনি রিসার্চ করবেন ধরেন দশজন বিশেষজ্ঞের মত শুনলেন আপনি বললেন যে প্রথম বিশেষজ্ঞ প্রায় ত্রিশ চল্লিশটা রেফারেন্স দিয়েছেন আমি বিষ্টা চেক করে দেখেছি ভিত্তিহীন সেখানে কোন সহ আদিস নেই বুখারি সহি সাত হাজার সাথেও মিলে না তাহলে অনেক বিশেষজ্ঞ আছে আপনি চেক করে দেখবেন এখন আপনি চেক করে তারপর বুঝতে পারলেন যে হ্যাঁ প্রথম বিশেষজ্ঞ হ্যাঁ কথা বলার সময় তিনি এর আগে তার বিশটা রেফারেন্স চেক করেছেন সবগুলোই ঠিক ছিল তাহলে ইনশাল্লাহ একুশ নম্বর ঠিক হবে প্রত্যেক মুসলিম বিশেষজ্ঞের বলে সবকিছু চেক করতে পারবেন না বেশিরভাগই ভুল তাহলে আপনি রিসার্চ করে বোঝার চেষ্টা করবেন যে কেমন বিশেষজ্ঞ তারপর যদি রিসার্চ না করে প্রথম বিশেষজ্ঞ কে মেনে চলেন কোন সমস্যা নেই তবে ধরেন আপনি প্রথম বিশেষজ্ঞের কথা মানেন তার উপরে রিসার্চ করেছেন আরেকজন বিশেষজ্ঞ বললেন প্রথমে সেই প্রমাণটা সেই বিশেষজ্ঞ যেটা দেখিয়েছেন যে কোরআন আর হাদিসের কথা প্রথম বিশেষজ্ঞের কথার বিরুদ্ধে যাচ্ছে তাহলে প্রথম বিশেষজ্ঞের কথা বাতিল করে দেন এখানে আরেকটা উদাহরণ দেই যেমন ধরেন আমি আমি যখন কিছু শুনি আমি যেটা বলি লেকচার্চ করি কিন্তু আমার মাথার ভেতরে আরো অনেক তথ্য আছে অনেক আছে। যেগুলো চেক করা হয়নি তারপর যদি আমি শেখ নাসরুদ আলবানি করে মতামত শুনি আশাল তিনি কিছুদিন আগে মারা গেছেন আমার মতে তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা মহাদেশ ছিলেন তাই তিনি যা বলেছেন আমি সেগুলো অনুসরণ করি কারণ আমি চেক করে দেখেছি তিনি মাসাল্লাহ কোরআন হাদিস অনুযায়ী কথা বলতেন কিন্তু কেউ যদি ফতোয়া দেন নাসির উদ্দিন বিরুদ্ধে যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী হয় নাসিরুদ্দিন আলবানির ফতোয়াটাকে পারে। তবে আমি জানি যে প্রত্যেক মানুষই ভুল করতে পারে ইমাম শাহি ভুল করেছেন ইমাম আবু হানিফা ভুল করেছেন ইমাম আহমেদ ইম জিয়া হাম্বাল ইমাম মালিকও ভুল করেছেন তাহলে নাসির উদ্দিন আহমানি ভুল করতে পারেন করতে পারে। তবে সেই বিশেষজ্ঞদের কারণ সেটা দায়িত্ব আমার তবে যদি আমি কোনো মতামত দিতে চাই আমার পক্ষে সব হাতে চেক করা সম্ভব না কঠিন সাধারণ মানুষের পক্ষে কঠিন তাই দেখতে হবে কোন কথা শুনছেন অথবা কোন বইটা পড়ছেন কার বই পড়ছেন কামলেকচারের কাছে আপনি শুনছেন এভাবে ক্যাটাগরি করেন ভালো বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞের 20% কথা ভুল এই বিশেষজ্ঞের 50% পার্সেন্ট এই বিশেষজ্ঞের নব্বই পার্সেন্ট ভুল তারপর যদি হাতে সময় না থাকে আর প্রথম বিশেষজ্ঞের উপর আপনার ভরসা থাকে সব কিছু চেক করতে আর হবে না যদি হাতে সময় থাকে তাহলে চেক করেন ভালো যদি কেউ প্রমাণ দেখায় তার কথা ভুল তারপরে অন্ধভাবে অনুসরণ করেন সেটা তাকলিফ আমরা তাকলিফ করবো শুধু আল্লাহ রসুলের উদ্দেশ্যে ব্যাস আর কেউ না সহজ সহজ এখন কেউ হয়তো আমাকে বলতে পারে ভাই জাকির दल तैयारी दल विभक्त होना तर मुस्लिम विभक्त हो नबीजी बनाना उचित और आनारा जो पड़े अबू दाउद चार हजार পাঁচশো উনআশি এবং চার হাজার পাঁচশো আশি নাম্বার হাদিস বলা হয়েছে এরপর তির্মেজিতে আছে একশো একত্রিশ নাম্বার হাদিস এছাড়াও তিরমেজির দুই হাজার ছয়শ তেতাল্লিশ নাম্বার হাদিস আমাদের নবীজি বলেছেন যে বনিস্তায়ী ইহুদি এবং খ্রিস্টানরা মোট বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছে তবে আমার উম্মান তারা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে একটা দল বাদে অন্য সবাই বজোখে যাবে শাহরুখান প্রশ্ন করলেন সেই তালে কারা নবীজি বললেন যারা আমাকে এবং আমার সহচর্যের অনুসরণ করবে নবীজি বলেছেন তিয়াত্তরটা দল তৈরি হবে সময় তো চোখে যাবে একটা দল বাদে যারা নবীজি এবং সাহাবিগণকে অনুসরণ করবে আরেকটা হাদিস আছে তিন নম্বর খন্ড দুই নম্বর হাদিস নবীজি বলেছেন সবচেয়ে সেরা মানুষ যারা আমার সময়টাতে ছিল তার মানে সাহাবিগণ এরপরে পরবর্তী প্রজন্ম আর তারপরে তারপরে প্রজন্ম নবীজি প্রজন্ম সবচেয়ে সেরা হল তারা যারা আমার প্রজন্মে ছিল সাহাবিগণ তারপরে পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেল এরপরে তারপরের প্রজন্ম তবে তাবেল শেষ তাহলে আমরা যদি কিছু গ্রহণ করি সেটা নেব আমাদের নবীজির প্রজন্ম থেকে মানে সাহাবিগণ পরবর্তী প্রজন্ম তবেহিন এরপরে তবে তাবেহিন শেষ এই তিন প্রজন্ম ইনাদেরকে বলা হয় সালাফ ইস্তাল অর্থাৎ ন্যায়নিষ্ঠ পূর্বপুরুষ অথবা ন্যায়নিষ্ঠ পূর্ববর্তী গণ সালাফ মানে পূর্বপুরুষ পূর্ববর্তী তাহলে শরিয়ার মধ্যে ইসলামিক শরিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ওর চারটা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হাদিস আমাদের নবীজির হাদিস হাদিসগুলোর মধ্যে নবীজি নির্দেশগুলো দিয়েছেন সেগুলোর গুরুত্ব তার কাজের চেয়ে বেশি যদি নবীজির কথা কাজে পার্থক্য থাকে কথার গুরুত্ব বেশি তৃতীয় উচ্চ সেটা সাহাবিগণ ইজমা তিনটা প্রজন্ম সাহাবিগণ তাবেহিন তাবেতাবিন ইজমা সাহাবিগণ কয়েকজনের মতামত সেটা একজনের মতামতের চেয়ে বেশি গুরুত্ব পাবে তারপর তাবেহিন তাবেতাবিন আর একেবারে শেষ উচ্চ হলো কি যদি প্রথম তিনটা উৎস থেকে কিছু না পান কোরআনে পেলেন না না। তারপরে জীবন কিছু পেলেন না তখন কি করবে সাদৃশ্য দেখে অনুমান করা। কাহিনীতে চারটা জিনিস আছে পবিত্র কোরআন হাদিস কোন সহিদ কোরনের বিরুদ্ধে যাবে না কোরণ এক নম্বর তারপর হাদিস। এই হাদিস মধ্যে কাজের চেয়ে কথার গুরুত্ব অনেক বেশি নবীতে নির্দেশের গুরুত্ব তার কাজের চেয়ে বেশি তারপর সব রূপে তো বলে আমরা কোরআন এবং সুন্না মেনে চলি কেউ তো বলে না যে তার কোরআন শূন্য মেনে চলে না এখন কোরআন আর কিভাবে যেভাবে আমাদের নবীজি আর সাহাবিগণ বুঝেছিলেন তিনি প্রজন্ম যেভাবে বুঝেছিলেন সাহাবিগণ বলেছেন যে আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন সেরা প্রজন্ম হল আমার প্রজন্ম তারপরের প্রজন্ম আর তারপরের তাই যদি কোন মতভেদ দেখা দেয় যে কোরআনের অমুক আয়ত্তের অর্থ কি হবে আমাদের দেখতে হবে সাহাবিগণ সেটা কিভাবে বুঝেছিলেন যদি সেখানে না পান তাহলে পরের প্রজন্ম তবে ইন সেখানেও যদি না পান তারপরের প্রজন্ম তবে তবে এভাবে মেনে চলবো পবিত্র কোরণের অনেক আয়াতেই বলা হয়েছে যেমন মাসা এর দুটো অর্থ সহবাস করা শারীরিক স্পর্শ তারপর দেখলে জানতে পারবেন যে এটা সহবাস করা শারীরিক স্পর্শ না সহজ একইভাবে পবিত্রকরণের কোনো আয়াত নিয়ে যদি কোন রকম মতভেদ থাকে তাহলে আমরা সেটার ব্যাখ্যা খুঁজব যদি কোরআনের অন্য কোনো আয়াতে উল্লেখ থাকে কোরআনের শ্রেষ্ঠ যদি না থাকে তাহলে নবীজির আদিশ খুঁজে দেখবেন যদি সেটা না পান তার তাহলে দৃষ্টান্ত দেখবেন স্বাভাবিক আর তাবে শেষ তাহলে প্রমাণের জন্য হুজ্জা আর কোরআনকে বোঝার জন্য হাদিস বোঝার জন্য আমাদের সামনে পথ দেখাবেন আল্লাহ এবং তার রাসুল তারপর সালাফিস সালাহি আমরা এইভাবে মেনে চলব এছাড়াও পবিত্রকরণের অনেক আয়াতের দুটো অর্থ হতে পারে যেমন কবিত্রকোনা বাঁকা রায় আছে আল্লার কথা যারা নিহত হয় তাদের মৃত বলবে তাহলে তো তারা বেঁচে আছে তাদের সাথে পারবো জীবিত হয় আমাদের খুব যুক্তি কিন্তু সাহাবিগণ এটা কিভাবে বুঝেছিলেন তারা কি ধরে নিয়েছিলেন যে নবীজি বেঁচে আছেন তারাই খবর দিয়েছেন তারা নবীজির জানাজার নামাজও পড়েছেন যুদ্ধের ময়তানে যখন মুসলিমরা শহীদ হয়েছেন জীবিত উল্লাস করে বলে তোমাদের লোকদের মেরেছি তবে তাদের সাথে পরকালে দেখা হবে তারাই সবচেয়ে লাভবান এখানে শারীরিক বেঁচে থাকার কথা বলা হচ্ছে যদি শারীরিকভাবে জীবিত থাকতেন স্বাভাবিক কবার কেন তাহলে পবিত্র করণের কোন অ্যাপ নিয়ে जो मतभेद देखा देखा खुज हादिस और सहबीकर विभिन्न दृष्टान से पा खुबी सहज कठिन ना विशज्ञ होते हैं आप सामान्य एक रिसार्च करते हैं सामान्य बसिटन लोक आखिर बोली आन दल आनचय की ता बोला आला हादिस আমি বলি আহলে হাদিসের অর্থটা কি তারা বলে আমরা হলাম কোরআনার সুনার অনুসারী কোরআন এবং হাদিস আমি বললাম ভালো যুক্তি আছে আমি তাদের বলি ঠিক আছে আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে সহি হাদিস কারণ আমি মানি শুধু কোরআন আর সহি হাদিস অনেক মুসলিম মেনে চলো জৈফ হাদিস আর মৌদু হাদিস আমি আহলে সহি হাদিস যদি এরকম নাম ডাকতে চান দেখেন অনেক হাদিস আছে যেগুলো জয়ীফ হাদিস আর মৌদু হাদিস এখন তারা বলে আহলে হাদিস আমি বলি হাদিস যদি এরকম ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআনার হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্রকরণের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তালা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো কোন উত্তর দেয় এরকম কোন সহি হাদিস কি আছে যেখানে রবিজি বলেছেন নিজেদের আলহাদিস বলে ডাকো উত্তর নেই সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম সেজন্য আমি পাক্কা আলে হাদিস আপনারা হলেন আং শিখ নব্বই অথবা আটানব্বই আমি পুরোপুরি আলে হাদিস আহলে সহি হাদিস আপনি কি বলেন আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন কোরআনের কোন আয়তে আল্লাহ তালাকে বলেছেন আল্লাহ বলে ডাকো কোন সহ হাদিসও বলছে না যে নবীজি বলেছেন নিজেদের আলহাদ বলো এছাড়াও আরো একটা গ্রুপ আছে এরাও আলে হাদিস মত তারা বলে আমরা সালাফি আমি বলি সালাফি আমি একজন সালাফি আমি বলি সালাফি মানে কি তারা বলে এবং তার দুটো প্রজন্মকে তারপর থেকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোনো আয়াতে কি আল্লাহ বলেছে নিজেদের সালাফি বলো তারা বলে না কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বল তারা বলেন না তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো নবীজি বলেছেন আমি একজন সালাফ সে উদ্ধতি এটা আছে সহি মুসলিমে পুরো রেফারেন্সটা বলেনি বললাম ঠিক আছে আমি সোহি মুসলিম দেখলাম চেক করি এই হাদিসটা আছে সোহেদ মুসলিমে হাদিস নাম্বার সম্ভবত দুই চারশো পাঁচ পাঁচ ছয় দুই হাজার চারশো পাঁচ ছয় এরকম তবে এই কথাটা বলছে আমি একজন উৎকৃষ্ট সালাদ তোমার জন্য আমি একজন উৎকৃষ্ট সালাপ তোমার জন্য এখানে বাবা বলছেন তার মেয়েকে এখন নবীজি মোহাম্মদাম তার মেয়েকে বললেন समस्या नहीं अर्थ समस्या नहीं तब इसलमी ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ হ্যাঁ মোহাম্মদ তবে আমাদের মধ্যে তাহলে প্রত্যেক বাবা মা সন্তানকে এটা বলতে পারে না যদি সালাফের শব্দগত অর্থটা ধরেন বিশেষজ্ঞদের মতে সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাফ কেন খালাবি সালাফ বলছিলেন আমাদের আগে তাহলে আমাদের সন্তান নাতি নাতনি বংশধতের জন্য তাহলে টেকনিক্যালি আমরা সালাপ হতে পারি ইসলামে খেলি না ইসলামি আমরা খালাবলিয়া আমি একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম সেবারে ওখানে প্রথম গেছিলাম লেকচার ট্যুরে যারা ডেকেছিলেন মার্শাল্লাহ তারা ওখানে মেনে চলেন তারা ইনভাইট করলেন যত সময় আমি অস্ট্রেলিয়ায় পৌঁছালাম তারপর সেই শহরেও পৌঁছে গেলাম আমি তাদের নাম বলবো না সবাই খুব ভালো মাসাল্লাহ রাতের বেলায় আমরা পৌঁছালাম আমার সাথে আমার ক্যামেরা প্রোরাও ছিল তখন আমরা সবাই সেখানে নামাজ আদায় করলাম আমি বললাম তারা বলছে আপনাদের মতো করে মানুষ নাকি আমরা নবীজের মত করে পড়ি এই গ্রুপের অনুসারী রামার সাল্লাহ কোরআন মেনে চলে তবে তাদের বলা উচিত ছিল দেখে ভালো লাগলো আপনারা নবীজের করে নামাজ পড়েন আমাদের মত করে না আমি তো তাকে দেখে নামাজ পড়ছি না আমি আগে থেকে নামাজ পড়ছি আমি তার মতো করে পড়ছি না আমি নবীজির মতো করে নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ সে নামাজ করেই জাকির যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক কিন্তু আমার আকিরা তারা জানে না যে আমার ধর্মবিশ্বাস কেমন সেজন্য তারাও বেশি উৎসাহ দেখায়নি তবে দেখেছে আমি কম্পারিটিভ রিলিজিয়ানের উপর একজন স্পেশালিস্ট ক্যাসেটে কিছু বুঝে পায়নি কিন্তু তারা আমার আঁকিটা জানে না জানে না কিভাবে নামাজ পড়ি তাই কিছুটা না জানিয়ে আমন্ত্রণ করল। তারপর নামাজ পড়তে দেখে খুব খুশি হলো আহ আপনারা তো আমাদের মতো করে পড়েন বললাম না নবীজির মতো করে পড়ি তবে তারা সবাই খুব ভালো মাসাল্লা সেখানে আমি কিছু লেকচার দিলাম তারপর যখন ডিনার খেতে বসলাম আমরা তখন আমরা আলোচনা করলাম সেখানেও আমি আজকের মতোই বললাম আমি একজন পাক্কা আনাফি পাক্কা সাবি পাক্কা হামলি যখন সালাফি প্রসঙ্গ আসলো বললাম আমি পাক্কা সালাফি তবে কোরন বলছো না নিজেদের সালাফি বলে রাখো অথবা কোন সয়হাদিস যেখানে নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো প্রায় সবাই আমার সাথে একমত হলো শুধু একজন বাদে এক ভাই একমত হল না অন্য সবাই বললো মাসাল্লাহ জাকির ভাই আপনার সাথে আমরা একমত একজন ভাই আমাকে প্রশ্ন করলো ভাই জাকির শেখ নাসরুদ্দিন আলমানির নাম শুনেছেন বললাম হ্যাঁ তাকে চিনি তাকে কেমন মনে করেন বললাম মাসাল্লাহ উনি আমাদের সময় শ্রেষ্ঠ মহাদেশদের একজন কয়েক বছর আগের কথা শেখ নাসিরুদ্দিন তখন জীবিত ছিলেন রহিমুল্লাহ আল্লাহ তাকে শান্তিতে রাখুন আচ্ছা তার কথা মানুন হ্যাঁ তিনি বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি তাকে সম্মান করি আচ্ছা আমি ওনার কথার উদ্ধৃতি দিচ্ছি সে ইন্টারনেটে গিয়ে আলবাণী থেকে ডাউনলোড করল ওনার পতোয়া এখন এই পতোয়ার উত্তর দেন শেখ নাসরুদ্দিন আলবানী আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাকে শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি আমি তার প্রশংসা করি মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে এই ব্যাপারে দুটো গ্রুপ আছে এক গ্রুপ বলেন সালাফি বলে পরিচয় দেওয়া ফরজ শেখ আলবানি হচ্ছেন সেই দলে এই বিশেষজ্ঞরা বলেন আলহামদুলিল্লাহ যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে করোনা এবং হাদিস থেকে আজকে প্রমাণ দিলে আমি আজকে থেকে সেটা পালন করতে শুরু করব তবে আমি চেক করে দেখব যদি কেউ আজকে আমার সামনে প্রমাণ করতে পারে কোরআনার হাদিস থেকে যে সালাফি পরিচয় দেওয়াটা ফরজ অথবা আহিস বলা ফরজ আমি পালন করব। অথবা নিজেকে হানাফি পরিচয় দেওয়া ফরজ বা মালিক পালন করবেন নিজেকে বলতে চাই একজন মুসলিম যখন সেই ফতোয়াটা পড়লাম শেখ নাসিরুদ্দিন আলবানীর তিনি তার সময়ের একজন সেরা বিশেষজ্ঞ তিনি বলেছেন যে ইমাম হানিফা বলেছেন একটা হাদিসের উদ্ধিও দিয়েছেন যে ইসলামে তিয়ার দল হবে সময় তো চোখে যাবে শুধু একটা দলবাদে বাদে দলটা হলো জামা আর এই জামা সত্যটার অর্থ প্রজন্ম আছে সেই প্রথমে আবু হান উদ্ধতি দিয়ে ইমাম আবু হানুকা বলেছেন যে জামা অর্থ অনুসরণ করা সাহাবিগণ এবং তারপরে তো প্রজন্মকে সলাফ ইস আলিহীন বললাম আমি তো সেটা মানি সে আরো দেখালো ইবনে তাইমের উদ্ধৃতি এটা বাধ্যতামূলক যে তোমরা মেনে চলবে সালাফি সালিহীন কে বললাম সেটা বাধ্য প্রজন্মকে এনার কি বলেছেন নিজেদের সালাফি বলে ডাকো আবু হানিফাই কথা বলেননি এবং সাফিও কখনো বলেননি সেক্ষেত্রে তাই বলেননি লোকে করে বলেছেন আসলে বলেননি তাহলে কোরআন হাদিস থেকে প্রমাণ করা যাচ্ছে না যে নিজেদের বলতে হবে সালাফি এটা হল একটা কি আস শেখ নাসিরুদ্দিন দেয়া দেওয়া যুক্তি আমি তাকে শ্রদ্ধা করি তিনি একজন বিখ্যাত বিশেষজ্ঞ আমি তাকে সম্মান করে ভালোবাসি শেখ নাসিরুদ্দিন আলবানিকে একজন ইউজার প্রশ্ন করেছিল ইন্টারনেটে আলবানি ডট কমে গেলে দেখতে পাবেন তিনি সেখানে যুক্তি দিয়েছেন কেন আমরা নিজেদের সালাফি সালহীন বলবো। একজন প্রশ্নকারীর সাথে তার আলোচনা হচ্ছে প্রশ্নকারী এক জায়গায় বলছে আমি একজন মুসলিম শেখ নাসিরুদ্দিন আহ্বানি বললেন আপনি কোন ধরনের মুসলিম আপনি কি খারিজি আপনি কি মুতাজালি আপনি কি শিয়া নাকি রেফাদি নাকি আপনি কাজরি কোন ধরনের মুসলিম প্রশ্নকারী বলল আমি কোরআন শূন্য মেনে চলা একজন মুসলিম কোন সুন্না কোরআন শূন্য তো সবাই মেনে চলে যেমন খারিজিরা কোরআন শূন্য মেনে চলে চেয়ারাও করান হ্যাঁ খুব ভালো আমরা কোরআন শূন্য মানব যেভাবে সালাফ ইসালেহীন এগুলোর ব্যাখ্যা করেছেন তাহলে এই বড় সেন্টেন্সটা ছোট করে বললে শব্দটা হচ্ছে সালাফি তর্কে জিতে গেলেন এটা বলছে সালা ফিরা শেখ তর্কে জিতলেন ইন্টারনেটে গেলে দেখতে পাবেন আমি সে কালবাণীকে শ্রদ্ধা করি আমার অনেক লেকচারে কোনোটা সৈহাদিস কিনা সে ব্যাপারে উনার রেফারেন্স দিয়েছি তাকে শ্রদ্ধা করি ভালোবাসি তাকে সম্মান করি তবে তাকলেদ না তাকলেদ না তাকলেদ শুধুমাত্র আল্লাহ বৈরাসের জন্য হ্যাঁ এটা যুক্তি এটা হলো কিয়াস এখন আমি বলবো কোরআন এবং সুন্না থেকে প্রমাণ করে দেখান যুক্তি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট যুক্তি বুদ্ধি দিয়েছেন সুম্মা আলহামদুলিল্লাহ আমি কোন বিশেষজ্ঞ নই আমি নিজেকে মনে করি ছাত্র তালবেল জ্ঞান আহরম করি তুমি আল্লাহর রহমত অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি ইন্ডিয়ার অনেক বড় বড় বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছি কেউ এসেছেন নাদভা থেকে কেউ দেবান থেকে সৌদি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমাদের সময় এই বিখ্যাত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পেরেছি आल्हमदुल्ला सोम्मा आल्हमदुल्ला संस्पर्शे आसार पर आल्लामार ज्ञान और बाड़ी दिएपर हम एक छ्र खुबी क्षुद्रमार ज्ञान खुबी सामान्य तब चुक्तिपल्टुक्तर बेपारे आल्ला रहमत कर मुस्लिम आनी कि खारिजी आपनी कि मुताजाली आपनी कि शिया ना कि कदरी ना कि अपनी सूफी एट नहीं तर्क সেই প্রশ্নকারী আর শেখের আলোচনা তখন সেই প্রশ্নকারী বলল আল্লাহ বলেছেন নিজেদের মুসলিম বলে ডাকো সে আলাদা দল সেজন্য এটা জন্য ফরজ বাধ্যতা বাধ্যতামূলক যে আমরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলবো সালাফি যুক্তি এখন আমি উত্তর দিচ্ছি তর্ক সেখানে শেষ হয়ে গিয়েছিল শেখ নাসিরুদ্দিন আলবানি সেই তর্কে জিতেছিলেন আমার সাথে তর্ক করা লাগবে না করোনা হাদিস থেকে প্রমাণ করে দেখেন এখন আমি উত্তর দিচ্ছি শেখ আলবানিকে আমি শ্রদ্ধা করি আমি ওনার কাছে একবারে তুচ্ছ শেখ নাসিরুদ্দিন আলবানির তুলনায় আমি সমুদ্রের কাছে এক ফোটা পানি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমার অনেক লেকচারে উনার রেফারেন্স দিয়েছে মাসাল্লাহ তাই আমাকে ভুল বুঝবেন না ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসি তবে তাকলিফ নেই আমি বলব আচ্ছা আপনারা যদি আমাদের নবীজির জীবন কাহিনী দেখেন উনি কোনো আদেশে বলেননি পবিত্র করেন এমন কোনো আয়াত দেখাননি যে নিজেদের সাহায্য বলতে হবে সেজন্য আমি বলবো এখন যুক্তি আমাদের নবীজির সময়েও অনেক ভণ্ড লোক ছিল মুনাফি ঠিক তারা ছিল মুনাফি শাহরুখ নামটা বদলাম নেই তাদের এরপর ছিল খারিজি খাওয়ারিজ খারেজাই তারা নিজেদেরকে বলতো খারিজি লোকজনের লেবেল দিয়েছিল সাহাবগান তাদের বলতেন মুসলিম সাহাবিদ গান কি বলেছেন তাদের নতুন নাম দাও না সাহাবিবগান তারপরেও তাদের বলেছেন মুসলিম তারপর হচ্ছে মুতাজিলা তাদেরকেও সবাই বলতো মুসলিম তাহলে সেই সময় ধর্ম নিয়ে মতো হয়েছিল এমন না যে ছিল না এবার মূল প্রসঙ্গে আসি যে শেখ নাসরুদ্দিন আলমানি বলেছেন আমাদের পরিচয় দিতে গিয়ে বলা উচিত সালাফি আমার প্রশ্ন কোন সালাফি সালাফি আমি করব এখন আপনি কি কুতুবি নাকি সুলুরি নাকি মাদখালি আরো কয়েকটা গ্রুপের নাম আমি বলতে পারি দেখেন আমি কারোর বিরুদ্ধে বলছি না প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি কাউকে ছোট করতে যাচ্ছি না তবে সালাফিদের মধ্যে এখন অনেক গ্রুপ আছে আপনি যদি কখনো ইংল্যান্ডে যান মার্শাল সোহান আল্লাহ আল্লাহ অনেকগুলো গ্রুপ আছে আর সেখানে প্রত্যেকটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে লড়াই করছে আর বলছে অন্য সালাফি গ্রুপ গুলো কাফির নাও জ্লা সময় বলে আপনার সঙ্গে পরে আলোচনা করবো কোন সালাফিতে তলে যাবেন আপনি যে লেভেলতে বসাবেন সেখানে একটা পর্যায়ে বিভক্ত চলে আসতেই হবে যখন সারা আসলো তখন লোকজন বললো আমরা শুনিনি নতুন গ্রুপ হলো আল্লাহ সেটা নিয়ে মতভেদ হবেই এমনকি আমাদের ধর্ম নিয়েও অনেক ব্যাপারে মতভেদ হবে সেটা আল্লাহ তালা বলেছেন শুধুমাত্র মানুষের দিয়ে মতভেদ হয় না আপনি কি ভাবছেন আল্লাহ জানতেন না আল্লাহ জানতেন মুসলিমের মধ্যে অনেকগুলো ভাগ হবে আল্লাহ করার কথা বলেছেন নবীজিও বলে গিয়েছেন তবে নবীজি বলেননি নিজেদের পরিচয় দাও আহিস অথবা সালাফি আহ্লাহ কোন আহ্লাহ আমি যেখানে এখানে থাকি সেই বোম্বে দুটো আহিস আছে জামিয়াত আহল হাদিস আর গুর্বা আহিস এখন আপনি কোন দলে যেতে চান এক আহিস আরেক এক আহিস কে দোষারোপ করে দেখেন আমি এখানে আহ নামে বদনাম করছি না এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর ও আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসুলকে নিয়ে প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি নাসির আলমানিকে শ্রদ্ধা করি সালাফিদের শ্রদ্ধা করি আরো বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন একমত হবেন যে আহ্লাদে সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করব তবে তবে কোন সালাফি প্রথম দিকে হয়তো নাসিরুদ্দিন আলমানীর সময়ও সালাফিদের মধ্যে গ্রুপ ছিল এখন অনেক গ্রুপ আছে আমরা বোম্বে দাওয়ার উপরে ট্রেনিং বিভিন্ন দেশ থেকে লোকজন ট্রেনিং নিতে আসেন সেবার চোদ্দটা দেশ থেকে ১৯ জন এসেছিলেন তাদের অনেকেই এসেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে মাসাল্লাহ তারপর বাহরআন ইউনিভার্সিটি থেকে এরকম তাদের অনেকেই সালাফি মাসাল্লাহ তাদের সাথে আলোচনা করলাম সেখানে আমি তাদেরকে প্রশ্ন করলাম সালাফি হল সরকার সংক্ষেপে বলা পুরোপুরি বললে আমি কোরআন শুনলে মানে যেভাবে সালাফি সালেহীন মানতেন সংক্ষেপে সালাফি আমি তাদের বললাম সালাফিসহীন আগে নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম আগে কে বড়ো। তারা বলুন মোহাম্মদ নিজেদের নিজেদের আহমেদ বলে ডাকে এখন কে বড় মোহাম্মদ না আল্লাহ আল্লাহ এখন যে আল্লাহকে ছাত্রসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম আমরা মুসলিমদের মধ্যে অনেক দল আছে मुजाहिदीन सउदी आर आला हदिफ तबा कि सऊदी आरबे खुब कम लोक जाने आलेहदी शब्दी তারা সালাফি সবদের সাথে পরিচিত তবে সালাফি আর আলে হাদিজ দুটো আসলে একই রকম শুধু নামটা আলাদা কিছু দেশে ঠিক তাহলে এক এক জায়গায় এক এক নাম আর ইন্ডিয়ার আলে হাদিস অনেক জায়গায় সালাফি নামে পরিচিত ঠিক তাহলে বুঝতে পারছি যে আপনি যদি লেভেল দিতে চান সালাফির যে মোহাম্মদে বলা ভালো মোহাম্মদের যে মুসলিম ভালো সেজন্য আমি বলি নবী এবং রাসুলকে মানবিম আর মুসলিম না ছোট করছি না হোক হানাপি সাফি হামলি মালিক আনটি লিখেছেন শেখ ও তাই আমাদের এখানে বইটা পাবেন আনটিল হোয়েন ডিফার শেখ ওতাইবিকে একজন ইন্ডিয়ান প্রশ্ন করল আমাদের এই দেশে অনেকে নিজেদের বলে ইকানি আর তাবলিগি এরা কি সত্যের পথে আছে নাকি ভুল পথে শেখ ওতাইব উত্তরে বললেন যদি কেউ ইসলাম প্রচারের সময় পরিচয় দিতে বলে ইকানি তাবলিগি বা সালাফিসে ভুল পথে আছে তাহলে প্রশ্নের মধ্যে সালাফি শব্দটা ছিল না শেখ ওতায়মি সেখানে শব্দটা যোগ করলেন যদি থেকে নিজেকে ইবলিগি বা সালাফি বলে ইসলাম প্রচারের সময় তাহলে সে কোন পথে আছে এই কথাটা কিন্তু আমি বলিনি ডক্টর জাকির কিছুই না ইসলামে আমি শূন্য শেখ ওতায়মি মাসাল্লাহ অনেক বিখ্যাত শেখ ওতাইমি হতোয়াটা শুধু আমি মেনে চলছি কোন সালাফি যদি আমাকে দোষারোপ করেন তাহলে শেখ ওতায়মিকেও দোষারোপ করতে হবে তবে সালাফিদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন তারা বলছেন যে সে কোথায় নিয়েও বলেছেন নিজেদের সালাফি বলতে হবে তিনি কি বলেছেন বলেছেন সালাফি সোলাইনকে মেনে চলতে হবে সে কথা তো আমিও বলি এভাবে বললে সে কোথায় নিয়েও আপত্তি করবেন না তবে ধর্ম ধর্মপ্রচারের সময় যদি বলে নিজেদের সালাফি বলতে হবে তিনি বলেছেন এই কাজটা ভুল ভুল কাজ তাহলে শেখ নসরুদ্দিন আহমানি এক প্রান্তে ফরজ শেখ ওতাইমি বলেছেন এটা ভুল তবে দুজনে এটা মানেন শেখ নাসরুদ্দিন আলবাণী আরও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো তুমি শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল শেখ সালে বলেছেন যদি ভাবো সালাফি বলে তুমি শ্রেষ্ঠ তাহলে যে বিশেষজ্ঞরা বলেছেন সালাফি পরিচয়টা এটা ফরজ তারাও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো আমি শ্রেষ্ঠ আমি পেয়ে যাব যাবো অন্যরা যেতে পারবে না সেটা ভুল শেখ সালেফারজান শেখ নাসরুদ্দিন আলবাণী শেখ বাদ শেখ ওতায়মি বলেছেন যে সালাফি বলে পরিচয় দেয়াটা উচিত না সেটা মুবা ভালো শর্টকাট আমি বলছি না এটা হারাম আমি এটাকে হারাম বলছি না তবে সবচেয়ে ভালো সেফ একশো সেফ মুসলিম এটা নিয়ে বিশেষজ্ঞদের কোন মতভেদ হবে না যদিকের কেউ সংক্ষেপে বলতে চায় পুরো কথাটা হল আমি মানি কোরআন সালাফি সালেহীন শুধু এটা বোঝানোর ক্ষেত্রে যদি এমন না লোকজন বলে সালাফি ভেসতে যাব অন্য সময় দু যাবে এভাবে বললে সেটা ভুল সংক্ষেপে আমি এটাকে বলবো মুবা এটা ফরজ না আমি এখানে যার কতটা মানব তিনি শেখ সালেমু নজ্জিদ শেখ সালাম বলেছেন যদি কেউ বলে আমি সেখানে আনসার আর মহাজিদদের মধ্যে একটা কন্দল হলো ডাক দিল ও আনসার তোমরা এখানে চলে এসো আনসাররা তার কাছে চলে আসলো তারপর মোয়াজিদ বললো ও মহাজির আমাকে সাহায্য করো নবীজি তোমার কাছে এসে বললেন এই জাহিলিয়ার সম্বোধনটার কারণটা কি সুন্দর নাম আনসার মানে সাহায্যকারী আমাদের নবীজি সাহায্যকারী মহাজির মানে যারা হিজরত করেছে আল্লাহ এবং তার রাসুলের পথে এটা সুন্দর নাম তারপর নবীজি বলেছেন এটা হারাম এটা নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা এটার উপর ভিত্তি করে আমি বলছি না সালাফি বলা হারাম আমাকে ভুল বুঝবেন না তবে সবচেয়ে ভালো হল মুসলিম যদি নিজেকে সালাতি বলেন আর কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন দুজকে যেতে পারেন বিপজ্জনক হতে পারে যেহেতু নিষেধ করেছেন সবচেয়ে সেফিন এমনিতে আপনি বলতে পারেন আমি পাক্কা হানভি পাকা সাপি পাক্কা হামলি পাক্কা মালিকি পাক্কা হালে হাদিস পাক্কা সালাফি কোন সমস্যা নেই তবে লেবে এখানে পরিচয় দেবেন মুসলিম লেকচার শেষ করার আগে কয়েকজন বিশেষজ্ঞের কিছু বক্তব্যের উদ্ধৃতি দেব যাতে আরো ভালো বুঝতে পারেন এখন অনেকে তাকলিফের কথা বলেন তাকলিফ থাকলে তাকে কাফির বলা হচ্ছে না অন্য নামে ডাকাটা সেটা হারাম তবে কেউ যদি অন্য নামে ডাকে ব্যাপারটা না জানে তাহলে সে কাফির নয় ইমাম সাফি শেখি তাই কি বলেছেন জানেন তিনি বলেছেন दी क्यों को मानुष के श्हे करे और मन एटाई दिन ताश्वासी ने इबने तईमियादी क्यों को मानुष के सेजदा कर शेख इबने तईमियादी क्यों मानुष के सेजदा कर रक्तमंश मानुष के आर भावे एटाई दिन ताश्वासी ना जतक्षण ना क्यों व्याख्या कर मुख फिरिए शेख इबने तईमिया विशेषज्ञ এছাড়াও আরো দেখবেন শেখ সাউখানি তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নতজন হয় ব্যাপারটা না জেনে তাহলে সে অবিশ্বাসী নয় মোহাম্মদ ইবনি ওয়াহ আল্লাহটাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন আমরা তাদেরকে অবিশ্বাসী বলি না তাদের কাফির বলি না যারা আব্দুল কাদেরের মূর্তি অথবা কবরের সামনে অনেক আমরা অন্যদেরকে বলি কাফির কাফির ইত্যাদি লেকচার শেষ করার আগে নবীজির দুটো হাদেশের কথা বলবো মোহাম্মদ ইসলাম বলেছেন মুসলিম তিন নম্বর খন্ড হাজার পাঁচশো পঁয়ষট্টি নাম্বার হাদিস যে আরফাজা আল্লাহ তাকে শান্তিতে রাখুন উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ রাসুল বলেছেন একটা সময় আসবে যখন সমাজে অনেক খারাপ কাজ হবে আর কখনো যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারে দেয়াঘাত করো যদি সে তাতেও না মেরে ফেলক नबीजी मुस्लिम हदीस अपन सही बुखारी चार नम्बर खंड तीन हजार छह नम्बर हदीस हदीस टाइम शेष कर इब्ते आल्लाके शांति रखून लोक जन नबीजी जिज्ञेस करते जिज्ञेस कर जिज्ञेस अज्ञानतार कारण अनेक खराब क्या करल्ला सठिक पथे नहीं एरपर की और को खराब कह नबीजी हाँ खराब क्या সেই খারাপের পর কিছু ভালো হবে নবজি বললেন হ্যাঁ তবে সেটার মধ্যেও কিছু খারাপ জিনিস থাকবে সাহাবিকন তখন বললেন সে খারাপটা কি নবজি বললেন তোমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা এমন কিছু জিনিস প্রচার করবে যেগুলো আমার শূন্য নয় সাহাবিকন বললেন এটার পর আর কোন খারাপ কাজ হবে নবজি বললেন হ্যাঁ কিছু লোক থাকবে যারা তোমাদের দোজকে আমন্ত্রণ জানাবে বললেন কোন মুসলিম দল আর নেতা না থাকলে কি করব। নবীজি তখন উত্তর দিলেন যদি কোন মুসলিম দল আর নেতা তখন না থাকে তাহলে সব দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো প্রয়োজন হলে গাছের শেকড় কামড়ে পড়ে থাকবে যতক্ষণ না আল্লাহ স্বামত আলার সামনাসামনি হচ্ছে ওয়াখি দাওয়ান রাব আলমী